আবদুল্লাহ ইবনু মাসুদ রজিল্লাহতাল আহ্নতে বর্ণিত তিনি বলেন আমরা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে এক গুহায় ছিলাম তখন ওয়াল মুরসাল্লাহি গরকা সুরাটি অবতীর্ণ হয় আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মুখ হতে সুরাটি শিখে নিচ্ছিলাম এমন সময় একটা সাপ বেরিয়ে এলো তার গর্ত হতে আমরা তাকে মারার জন্য দৌড়ে যাই কিন্তু সে আমাদের আগেই গিয়ে গর্তে ঢুকে পড়ে তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন সে তোমাদের অনিষ্ট হতে যেমন রক্ষা পেয়েছে তোমরাও তেমন তার অনিষ্ট হতে বেঁচে গেছো ইসরায়েল রহমতুল্লা আলহী আমাস ইব্রাহিম আলকামা রহমতুল্লাহ আলহী ও আবদুল্লাহ রদিল্লাহ তালান্নতে এরকমই বর্ণনা করেছেন রাবি আবদুল্লাহ রদিল্লাহ্ন বলেছেন আমরা সুরাটি তার মুখ হতে বের হবার সঙ্গে সঙ্গে শিখে নিচ্ছিলাম আবু আওয়ানা মুগিরা রদিল্লাহ তালাহন হতে এভাবেই বর্ণনা করেছেন আর হাফস আবু মুয়াবিয়া ও সুলাইমান ইবনু কার্ম আমস ইব্রাহিম আসওয়াদ রহমতুল্লাহ আলহি ও আবদুল্লাহ রদিল্লাহ তু হতে অনুরূপই বর্ণনা করেছেন